তারপরেও যদি আমরা সন্ততেই কাটি এল খালি দাও গাছ দিতেছি আর বেশি তাপ করতেছি যে কাজ পরে কোন আগে পরিষ্কার করে হইতেও পারবো মানুষের দিতেও পারবো আসল মস্ত এই কাজে এই কাজে মস্তদ কাজ করা কাজের মকসদ মুদা মের জন্য বলতেগত বলতে জান জান জানে কি এই কাজের তত্তি দিয়ে এটা হলো করার কাজ যে করতে থাকবে করতে করতে করতে করতে করতে এক উপরে আমার আল্লাহ আমার উচিত সারা জগত দিতে না দিতে আপনাকে দিতে কাজ হল এটা করা কাজ করার কাজ করতে থাকবে কাজ মনে করবে কাজ মনে করা করবে কাম খোদ মুরব্বী হয় যে কাম খোদ মুরুব্বি মুরব্বি বোঝেন হ্যাঁ আমার ইউনিয়নের মুরব্বী আছে থানার মুরব্বী আছে জেলার মুরব্বী আছে দেশের মুরব্বী আছে সারা দুনিয়া মুরুব্বী আছে রহমতুল্লাহ দেখা কাম খুব মুরুব হুদ তরবাল কাম আপনাকে তরবিয়ত করবে কাম করলে তুই করবে না করলে তুই করবে এখন আমাদের আত্মা করা খুব শুনবো আমাদের স্বভাব হইতে এরকম যার কারণেই ধীরে দুঃখ নব্বই বছর আষ্টশো আমাদের পিনচিল্লার সাথী এখন আপনাদের ঘরের দোয়ারে কি বল যে পায়ে থাকতেই বোঝা যায় বাসায় থাকতে বোঝা যায় যখন কি হওয়ার পরই ত্রিশ পরের পর যাত্রা শুরু করে আসল কাজ হলো কাজ করা যাতে হাওয়া দিয়ে আমরা কথা বলি যারা এখন চিন্তা আছে যারা দুবেন দিকে চেয়ারা গেছে সবার কথা একটাই কাজ করো কাজ হলো মাত্র মেহানোর একজনে একজন তৈরি করে তো প্রতি বৎসরে দ্বিগুণ হবে ঠিক না হ্যাঁ একজন লোককে তিন চিল্লার জন্য তৈরি করা কোন কঠিন ব্যাপার প্রতি বছর দ্বিগুণ হতো চিল্লা যদি সারা বছর মেহান্ন করে একজন চিল্লা তৈরি করতো তো প্রতি বছর চিল্লা দ্বিগুণ হতো তিন চিল্লা দ্বিগুণ হই পরে আশি বছর পরে দেখা যেত অত্রাস না লাগিয়েছে শ্রীলঙ্কার শ্রীলঙ্কার ঠিক না মেয়াতিরা যে পরিবর্তন হয়েছে কেবিএর সমর্থন দলের গয়নের দ্বারা হয়েছে কামফরের দ্বারা হয়েছে নদী পরিবর্তন হইতে দ্বারা হইতে কাজ করার দ্বারা কিসের দ্বারা পাইতে দ্বারা কাম করার দ্বারা পাইতে একে সাহাবিন কিসের মাধ্যমে হইতে কাজ করার মাধ্যমে হইছে না শোনার মাধ্যমে বলার মাধ্যমে হইতে বলেন বলেন কাজ করার আজকে আমরা কাজ করব না শুধু শুনবো আর বলবো সেটাই আমাদের কাজ বল শুনলেওয়ালাদের শোনা স্বভাব বললেওয়ালাদের বলা স্বভাব এটার ভিতরে যদি আমরা আটকে থেকে নেই আর যদি কাজ না করি ধরে ধরে রুস্ত হেরে রুস্ত হেরে রুস্ত খোদার কত খোদার কতম এটাও সত্য এই কাম যেরকম আমাকে পারে লাগাবে এই কাম এরকম আমাকে টুকাবে কোরআন তোমার পক্ষে যাবে না হইলে কোরআন তোমার বিরুদ্ধে যাবে এটা আলেন বলা হয়েছে যে কোরআনকে নিতে যার দিনের ভিতরে কোরআন আছে যে কোরআন শিক্ষায় শিখতে কোরআনের পিছনে নিজের জিন্দি লাগাইছে তাকেই বলা হয়েছে কোরআন তোমার পক্ষে যাবে না ডুবাবে কামড়ি কাম আমাকে পারে যাবে। না হলে এই কামই আমাকে ডুবাবে এই কাম আমাকে কি করবে ডুবাবে এটা আসার না আল্লাহ কিছু লাগাইছে তো আমাদের পিছনে না লাগান নাই বুঝতে পারতেছি আল্লাহ আমাদের পিছিয়ে কিছু লাগাইছে না লাগান না আল্লাহ পুঁজি আমাদের পিছিয়ে লাগতে না লাগে না এখনো লাগতেছে না লাগতেছে না যতদিন বাইকে থাকবো যতদিন লাগবে না লাগবে না চার মাস আল্লাহ লাগাইতে দিতে বিদায় আমি লাগাইতে পারছি মামুনই না আমি আমার সত্যি যারা লাগাইনে আল্লাহ আমাকে লাগাই দিন আর আল্লাহ সমস্ত কিছু ব্যবস্থা করছে সব মাধ্যমে। ব্যবস্থাপনা দস্ত খালি শুনবো আর বলবো আর গণে করবো পার হব না না না এই কাম মামুলি না এই কাম মামুলি না যদি মামুলি হইত ক্ষেত্র পরিবর্তনের কারণে আল্লাহ চল্লিশ দিন মাসের পেটে ঢুকে আসবে আরে ইত্যাদাম কাজকে ছাড়া নাই শুধু ক্ষেত্র পরিবর্তন করবে ক্ষেত্র জাগা পরিবর্তন করছে জাগা পরিবর্তন করে গেছে তার ক্ষেত্র নদী ওই পরে আল্লাহ পাঠাইছে আল্লাহকে ক্ষেত্র পরিবর্তন করা পছন্দ হয়নি ক্ষেত্র পরিবর্তন করা পছন্দ হয় নাই চল্লিশ দিনের ভিতরে পেঁকে ঢুকে নদীদের ইতিহাস করতে থাকেন আমি কাম করবো কাজ করা দরকার কাজ যদি করি এই কাজ আমাকে উঠাবে আর আমার মাধ্যমে লক্ষ কুটি মানুষকে উঠাবে যেই ব্যক্তি নিজেকে কাজের উপরে উঠেছে কাজ করতে তার দ্বারা তাকেও আল্লাহ উঠাইছে লক্ষ কোটি মানুষ তার দ্বারা এখন আমি যদি কাজ করি আল্লাহ আমাকে উঠাবে আমার তার লক্ষ্য কোটি মানুষকে আমরা উঠাবে আর আমি যদি কাজ না করি শুধু রোজা কেরা শুনতেই থাকি আর রোজা কেরা করতেই থাকি আর কাজ যদি করার নিয়োগ না করি কাজ করবো লাভ হবে না না কাজ যদিও তাই চুম্বু তাই পরশ পাথর পরশ পাথর কিন্তু লোহাকে তো তার সাথে রাখতে হবে তাই লোহা শোনা হবে কি বলেন আর আমার কথা বুঝেন পরস্ত লোহা যদি লোহা কোনদিন শোনা হবে না লোহাকে এই কথা জবাব দিতে হবে তুমি পরসপাত আস পরস পাতরের সাথে লাগো তো অত তুমি শোনা হয়ে কাজ হইলো পরশ পাথর মেহান্ড পরশ পাথর এটার সাথে নিজেকে যে ধোঁয়া লাগাবে সে নিজে পরস্প শোনা হবে তার মাধ্যমে লক্ষ কোটি মানুষ শোনা হবে যে টাকা দাকে বলে না যে আমরা দুনিয়াকে আগে করছি এটা করছি ওটা করছি সেটা করছি আসলে কাজ করলে না কাজ বুঝবো সে মহাব্বত করে তার দিলে না মহাব্বতের মাহিত্ব গুরুত্ব মোহাব্বতের বরত্ব আর মহাব্বত কি জিনিস এটা সে বুঝে আর বুঝতে বুঝতে একদিন আসে মোহব্বতের পাত্র না পাইলে আমার ট্রেনের নিচে যাওয়াই করতা অনেকে এটা মোহব্বত করার পরে হয় না মোহাবত করার পরে হয় মানে ফরিদপুরের মানুষ আপনারা বোঝেনি না মনে ঠিক না হ্যাঁ মোহব্বত করার পরে হয় না করার পরে হয় কাজের জন্য জান দিতে কি দিতে জান দিতে আপনি প্রত্নকে জিজ্ঞাস করেন মোমবাতি আমার আমি জ্বালাই জিপুর জান দেওয়ার কি যে কি মজা এটা যদি তুই বুঝো না জান দেওয়ার কি মজা মোমবাত্তি যদিও তোর চাকা আর আমি উড়া উরা জান মজা। এটা তো তুই বুঝবি করতে গেছিস বুঝোস না জান দেওয়ার ভিতরে কি মজা এই জাল দেওয়ার ভিতরে আরেকটা চিঠে কথা হয়ে গেছে যেটা তুমি কেউ বলতে পারবে না আমি বলতে পারবো সেটা কি উনি মানুষ যে ছায় বড় আমরা তো কামি করি না নিজের নজর নেই বুঝিও না জান দেওয়া চান তো দূর ওই কথা বাড়ির থেকে টাই নিজের এই পর্যন্ত আমি এটোর পাশে বাড়ির দিকটা চাইনা নিজের সঙ্গে সিনেমা পর্যন্ত পাঁচ দিনের জোরে নিব এটা পারবো কিনা এটার জন্য নিজের ভিতরে যারা চলতেছি এতটুকু দরদ তার কম পয়দা করা উচিত এতটুকু তার কম যেটা হলের সবচেয়ে বড় বিপদ আকাশে সবচেয়ে বড় দুটা আকাশে এক উপরে কোন নদী কোন আকাশে সবচেয়ে বড় দুটা তিকত এক হুজুস্তানের টিকা আল্লাহ নিকটে কোন আল্লাহর নিকটে দেওয়ার পাশে বসছে সব আউসাই নিয়ে হার না পদ কেউ পায় না বাকি যারো যে যত কথা পায় এগুলো অন্য অন্য কাহিনী আল্লাহ নদীকে জিতে না কোন নবীকে দেন কোন নবীকে না একটা হল দা ই সদা চিন্তিত সদা চিন্তিত এরকম চিন্তিত এরকম চিন্তিত যে মাঝে মাঝে ডিগ্রিনকে পাঠায়া আল্লাহ পর্যন্ত শান্তনা দিকে কোরআন লাল্লা কথা উন্নত ঠান্ডায় কোনো মুক্তি নেই আল্লাহ অহিং পাশায় সান্ত্বনা দিতে এত চিন্তা কেন মরে দেবেন নিজেরা ধ্বংস করে দিবেন এত চিন্তা কেন এরকম ব্যথিত এরকম এরকম আর ব্যথিত হবেই না কেন উনি তো সচেতন জানাটা জানিত আমাদের সাজা সাঁচা আছে সবচেয়ে দুটা বড় বিপদ যে বিপদে পর্যন্ত মাঝে মাঝে শান্তনা বিধিক পাঠায় চিপ্রিলকে পাঠাইবেন আমার বন্ধুকে বলো এত চিন্তা করার জন্য কোন কারণ নাই হাতি কাছে যে আপনার উম্মে সকাল মেয়ে ব্যবহার করবো এই ব্যবহার করবো এই ব্যবহার করব মেয়ে ব্যবহার করবো এই সমস্ত বাণী এই জন্য যে আপনি এত চিন্তিত না এত ব্যথিত হইবেন না আপনি এত চিন্তিত হইলেন আপনার চিন্তা আপনার ব্যথা শুধু আপনি পর্যন্ত সীমিত থাকে না আমার আরসে চাক্ষা মারে আড়স লাগে কুর্তির আমি পর্যন্ত চিন্তিত হয়ে যায় বন্ধু এত চিন্তা কেন ধরে এত চিন্তা কেন করে বাস্তব তো বাস্তব না অবাস্তব কথাগুলা বাস্তব এই আমি যদি চাই সবাইকে হদায়ত দেওয়া আমার এরাদা এরাদা শর্ত এরাদা করবো সবাই হেদায়ত করা যাবে তুমি আমি যদি চাই তোমাদেরকে হেদায়াত দেওয়া আমার এলাদার দরকার আর কোন জিনিসের দরকার না এলাদা হওয়ার সাথে আমি যথেষ্ট করতে পারি আমার আর সুন্দর আমি ব্যবহার তাকে আমি উপরে উঠাবো ব্যবহার তাকে আমি উপরে উঠাবো वहार कर ले, नाम कम कम ले। दिले आठ बार धुलते हैं सत बारोर पर अष्टम बार मरते हैं कूट्टापाप ना तर बड़ दुरवस्था से कूट्टा जो दिन जिन व्यवहार कर তাকে জান্নাতের উপযোগী আমার কালামের অংশ বানাইছি মুখার্থ না করবে তো হাফেজ হবে না কেউ যদি না করবে কোরআন হতম হবে না কেউ যদি অস্বীকার করে তাহলে কুপুরের ভিতরে দিয়া কোথায় যাবে এটা আমি যাকে ব্যবহার করি তাকে আমি উপরে উঠাই নামাই না ছিল তার একটা অংশ হইল আমি আমার ভিতরে ঢুকাই আমার ভিতরে কি করি আমার ভিতরে কি করি একটু হলো আমি ঢুকাই আমাদের সামনে একটা কাজ আসবে যে সেই কাজ দিক যারা চিনকিলা লাগাইছে তাদেরকে টঙ্গি একটু তিরিশ জমা করতে হবে একত্রিত করতে হবে যারা কাজ নিয়ে চলতেছে তাদেরকে পাগলের মতো দৌড়াইতে হবে তাদেরই পাগলের মতো ঠিক না হ্যাঁ তারপরে ভাব ডোট করে দেখেন বাঘ ডোর দেখেন যেরকম করা এরকম ব্যথা যদি করতে পারবো তাহলে ঈশ্বর এই কাজ আপনার উপরে অনেক কিছু করবে এই কাজ আপনার আমার উপরে কিছু বলবে আমাকে আমার কৃষ্টিকে পাড়ায় লাগায় দিবে এটার জন্য প্রস্তুত ইনশালে এই মজুমার থেকে কে এরকম আসলে আমি আপনার থেকে পাক্কা মিনে করলাম সাত দিন দশ দিনের জন্য বাহির হব আমার এলাকার ভিতরে আমার থানা আমার ইউনিয়ন আমার হালকা আমার এলাকায় বাহির হব আর ওইখান থেকে জোর পর্যন্ত এরকম ভাবে আমার জমাতে পরে আবার জমাত বাহির করব। আবার বাহির করবো এইভাবে মশালটাল জোর পর্যন্ত জমাৎ চলতে থাকবে আর এই মেহেনমতের মাধ্যমে পুরা জেরার তা সা আমরা করবো সাত দিন আর দশ দিন এরপরে যে মসার জমা চলতে থাকবে এই এবং নতুন সাথীদেরকে যারা তিন চিল্লা টঙ্গি এসে ফুলের জায়গায় নেওয়া যাবো আর নতুন সাথীদেরকে চিল্লার জন্য তৈর করে তিন চিল্লার জন্য তৈর করে এদেরকে সাথে নেওয়া যাবো একটু দাঁড়াই করেছি দাঁড়ায় দাঁড়ায় হাত না দাঁড়ান দেখি কে কে তৈরি আছেন সাত দিন দশ দিনের জন্য আপনি দাঁড়ান